পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম এর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম আবু তালিব এবং খাদিজা রাজাল আনহার মৃত্যু নিয়ে আবুতালিব ছিলেন রসুলুল্লা সাল্লু আলী হাসলামের পলিটিক্যাল প্রোটেকশন আর খাদিজা ছিলেন তার ঘরের স্বস্তি এই দুইজন মানুষ যখন বিদায় নিলেন তখন রসুলুল্লা সাল্লু আলি সাল্লামের জন্য সে সময়টা বেশ কষ্টকর হয়ে দাঁড়ায় আবুতালিবের অনুপস্থিতিতে কোরাইশটা অনেক বেপরোয়া হয়ে ওঠে যা আমরা আগে আলোচনা করেছি এর ওপর যখন তাইফের লোকেরা রসুল্লাহ সাল্লু আলিহাস্লামকে খুব বাজেভাবে প্রত্যাখ্যান করল তখন সেটা কষ্টের উপর আরো কষ্ট যোগ করল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 কষ্টের পরিমাণ যত বেশি হবে তার সাথে সাথে আল্লাহআালার পক্ষ হতে অনুগ্রহের পরিমাণও অনেক বেশি হবে আল ইসরাওয়াল মেয়েরাজ ছিল আল্লাহর পক্ষ থেকে রসুল্লাহ সাল্লাহ আলী প্রতি অনুগ্রহ আল ইসরাওয়াল মেয়েরাজ ছিল একটি বিস্ময় ভ্রমণ এই ভ্রমণের মাধ্যমে রসুল সালু আলিহিহাস্লামকে আল্লাহ তালা তার শক্তি আর ক্ষমতা আর কিছু নিদর্শন দেখিয়েছেন যেন আল্লাহ রসুলসাল্লাহু আলিহাস্লাম ইমানি শক্তিতে আরও বেশি বলিয়ান হতে পারেন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 কলহিআ অলিহু শুহলমি فَإِذَا কৌল অলকি হুস অল্প হইব হিহ্যত কুদ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 আল্লা বললেন হে মোসা ওটা নিক্ষেপ কর তখন সে তা নিক্ষেপ করল অমনি তা সাপ হয়ে ছোট ছুটি করতে লাগল আল্লাহ বললেন ওটাকে ধরো ভয় পেও না আমি সেটাকে এক্ষুনি তার আগের রূপে ফিরিয়ে দিব আর তোমার হাত বগল দিয়ে টানো তা ক্ষতিকর এমন সুপ্রচল হয়ে বের হয়ে আসবে অন্য আরেকটি নিদর্শন হিসাবে সুরা তোয়াহা আয় সতেরো থেকে বাইশ আল ইসলাম মিরাজ ছিল রসুল্লাহ সাল ইসলামের জন্য স্বস্তি শান্তনা এবং প্রস্তুতি আল্লাহ তালা সুরা ইসরা এবং সুরা নজমে এই ভ্রমণের কথা উল্লেখ করেছেন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 সে তার প্রতিপালকের বড় বড় নিদর্শন দেখেছিল এই অসাধারণ ভ্রমণ সম্পর্কে আবুল হাসান আনী রাহিমাহ একটি চমৎকার করেছেন। তিনি আল ইসরা কোন জেন ঘটনা নয় এই ঘটনার সময়ে আল্লা রসুল দেখেছেন আল্লাহর বড় নিদর্শনগুলোকে নিজ চোখে দেখেছেন আসমান ও জমিনের রাজ্যকে এসবকে ছাড়িয়ে আল্লা রসুল সাল্লা এই ভ্রমণ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 এই ঘটনা আর কখনও ঘটেনি যা বলে দেয় আল্লাহ রসুলসাল্লাই আনিত বার্তা হলো একটি সার্বজনীন বার্তা যা সকল যুগ ও কালের জন্য প্রযোজ্য ঘটনাটি বিভিন্ন এসেছে এবং প্রতিটি বর্ণনার মধ্যে কিছু পার্থক্য ও নতুনত্ব আছে আমরা সংক্ষিপ্ত এই যাত্রার সার অংশ তুলে ধরার চেষ্টা করব রাত। আমি তখন আল হিজরে অর্থাৎ কাবার নিকটে অর্ধকলাকার জায়গাটিতে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 আল্লাহ রসুল্লাহাম এই জন্তুটির অস্বাভাবিক দ্রুততা সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছেন এই জন্তুর দু চোখ যতদূর যায় সেই পরিমাণ দূরত্ব সে এক ধাপে অতিক্রম করে অর্থাৎ এটি প্রচন্ড দ্রুত গতিসম্পন্ন জন্তু ছিল তার উপর চড়লে মনে হবে পুরো পৃথিবীটা যেন গুটিয়ে মরানো হচ্ছে জিপরিল আমাকে সেই জন্তুর উপর উঠতে বললেন এরপর তিনি আমাকে পথ দেখিয়ে নিয়ে গেলেন তিনি আমাকে জেরুসালাম নিয়ে গেলেন সেখানে পৌঁছে আমি আমার বাহন মসজিদের গেটে বেঁধে ভিতরে প্রবেশ করলাম তারপর সেখানে দুই ডাকাত সালাদ আদায় করলাম সেখানে ওই সময় অন্যান্য নবিরাসুলগণ সালাত আদায় করছিলেন এবং এই জামাতের নেতৃত্বে ছিলেন রসুল্লিহাম তিনি ইমামের দায়িত্ব পালন করছিলেন রসুল্লাহ সাল্লু আলহিহাম বলেন এরপর জিব্রিল আমাকে আসমানের দিকে নিয়ে গেলেন আমরা সবচেয়ে নিচের আসমানের দরজায় পৌঁছলাম জিব্রিল দরজায় টোকা দিলেন দরজার প্রহরীরা জিব্রিলকে জিজ্ঞেস করলো।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 এরপর জিবরি রসুলকে নিয়ে দ্বিতীয় দরজায় পৌঁছলে আগের মতো প্রহরীরা তাদের পরিচয় জানতে চাইল পরিচয় পর্ব শেষে তারা দরজা খুলে দিল দিল্লি সাল্লাম বলেন আমি ভিতরে প্রবেশ করে এইসা আলাহিসাল্লাম ও ইয়াহিয়া আলাহিস্লামের দেখা পেলাম তারা দুইজন ছিলেন আত্মীয়্লাম বর্ণনা করেন আমি তাদের সাথে সালাম বিনিময় করলাম অর্থাৎ নবীরা একে অপরকে আসসালাম ও আলাইকম বলে অভিবাদন জানাতেন এরপর তৃতীয় আসমানের দিকে রওনা দিলাম সেখানে বসে দেখা হলো ইউসুফ আলাহিসামের সাথে ইউসুফ আলাহিসামের সম্পর্কে রসুল সাল্লা বলেছেন তাকে দুনিয়ার সৌন্দর্যের অর্ধেক দেয়া হয়েছিল চতুর্থ আসমানে গিয়ে রসুল্লাহ সাল্লাই দেখা করলেন নবী ইতরিস সাথে। নবী করিম সাল্লাম বর্ণনা করেন আমরা এরপর পঞ্চম আসমানে গেলাম সেখানে হারুন আলাহ ইসলামের সাথে দেখা হলো। মুস আল্লাহলাম ছিলেন ষষ্ঠ আসমানে সাথেও আমার সাক্ষাৎ হয় রসুল্লাহামকে দেখে সালাম বিনিময় ও স্বাগত জানার পর মুসা আল্লাহিস্লাম কাদা শুরু করলেন কান্নার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন এক যুবককে রিসালাতে দায়িত্ব দেওয়া হয়েছে আমার পরে কিন্তু জান্নাতে তার অনুসারীর সংখ্যা আমার চেয়ে বেশি হবে মুহাম্মদ সাল্লা আলাইস্লামের আবির্ভাবের আগে যে কোনো নবী চেয়ে মুসা আল্লাহিস্লামের অনুসারীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি বন ইসরায়েল ছিল সংখ্যা দিক থেকে অন্য সকল মুসলিম জাতি অপেক্ষা সর্ববৃহৎ কিন্তু মুহম্মদ সাল্লু আলহিমের উম্মতের সংখ্যা বন ইসরায়েল থেকেও বেশি এই কারণেই ছিলেন মুসা আলি ইসাল্লাম ও মুহম্মদ সাল্লু আলিহাস্লামের মধ্যে উম্মতের সংখ্যা নিয়ে প্রতিযোগিতা বিদ্যমান ছিল কিন্তু এই প্রতিযোগিতার মধ্যে কোন রকম ঈর্ষাবোধ বা হিংসা ছিল না তাদের মধ্যে ঋদুতাপূর্ণ প্রতিযোগিতা ছিল মুসাল্লাহাম ও মহাম সাল্লাই পরবর্তী কথোপকথন থেকে তা স্পষ্ট হয় বললেন এরপর আমাকে নেওয়া হলো সপ্তম আসমানে সেখানে আমি আমার পিতা ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করলাম এবং তার সাথে সালাম বিনিময় করলাম তারপর আমাকে দেখানো হল বাইতুল মাহাম অন্য একটি বর্ণায় এসেছে যে ইব্রাহিম আলাহ সাল্লাম বায়তুল মাহামে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন বায়তুল মামুরের নাম কোরআনে উল্লেখ করা আছে আল্লাহ তালা কোরআনে বাইতুল মামুরের শপথ নিয়েছেন কাবাঘর যেমন আল্লাহ তাল্লার ইবাদত করার জন্য দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত প্রথম ঘর বায়ুর তবে সেখানে ইবাদত করে ফেরেস্তারা মুসলিমরা যেমন কাবার চারপাশে তাওয়াফ করে তেমনি ফেরেস্তারা বায়তুল মামুরে আল্লাহর ইবাদত করে রসুল সাল্লাই বলেছেন যে প্রতিদিন বায়তুল মামুরে সত্তর হাজার জন ফেরস্তা যায় আর তারা কোনদিনই সেখানে ফিরে আসে না বায়তুল মামুরে ফেরেস্তাদের সংখ্যার কাছে দুনিয়ার মানুষের সংখ্যা কিছুই না মহাবিশ্বের সর্বত্র চার আঙ্গুল পর পর ফেরেস্তারা ছড়িয়ে আছে, তারা রুকু অথবা সিজদায় আল্লাহর ইবাদত করছে এই সুবিশাল সৃষ্টি সামনে মানবজাতির সংখ্যা অতি ন্য ইব্রাহিম আল্লাহ বাইতুল মামোরে হেলান দিয়ে বিশ্রাম নেয়ার ঘটনাটি বেশ তাৎপর্যপূর্ণ কারণ তিনি দুনিয়াতে কাবা নির্মাণ করেছিলেন আল্লাহ যখন তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন তখন তাকে ফেরেশ ঘর বাইতুল মামোরে বিশ্রাম নেয়ার সুযোগ দিয়েছেন এরপর রসুল্লাম বলেছেন আমি সেখানে সিদ্রাতুল মুহা দেখেছি আরো কিছু দূরে গিয়ে আমি সিদ্ায় পৌঁছলাম সিদ্দর মুহা একটি গাছ এটি আসমানের শেষ প্রান্তে অবস্থিত এর পরেই শুরু হয়েছে আখিরাতের জীবন জান্নাত আল্লাহ তালা আর্শ অর্থাৎ আল্লাহ তালা সৃষ্ট এই বিশ্বের শেষ প্রান্ত হল সিদ্দরাতুল মুহা একটা পর একটা করে মোট সাত আসমান সব শেষে রয়েছে সিদ্ধাতুল মুহা এর পরে শুরু হয়েছে অন্য আরেক জগৎ আখিরাতের আবাস রসুলাম মুনতাহায় পৌঁছে দেখলেন এর নিচ থেকে চারটি নদী প্রবাহিত হচ্ছে তিনি জিব্রিলকে এই নদী সম্পর্কে জিজ্ঞেস করলেন জিব্রিল্লাম বললেন দুইটি নদী দৃশ্যমান আর বাকি দুইটি নদী লুকায়িত যে দুইটি নদী দেখা যায় সেগুলো হলো নীল নদ ও ফোরাত নদী আর লুকায়িত নদীগুলো জান্নাতের নদী দুনিয়ার নীলনদ ও ফোরাদ নদী এতটাই পবিত্র যে এই দুইটার সমতুল্য নদী আসমানে এই গাছটি জান্নাতের এত গাছে যে জান্নাতের দুটি নদী এর নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এই সাত আসমানের আকাশ সম্পর্কে প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায় মরুভূমিতে পরে থাকা একটি আংটির মত দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের তুলনায় মরুভূমিতে পরে থাকা আরেকটি আংটির মতো এভাবে পরেরগুলো একই আর সপ্তম আসমান কুর্সির তুলনায় মরুভূমিতে একটি ছোট্ট আংটির মতো সর্বনিম্ন আসমানের তুলনায় কুর্সী যে কতটা বড় সেটা ধারণা করা আমাদের সাধ্যের বাইরে আমরা যে দুনিয়ায় আছি তা প্রথম আসমানের মধ্যে অবস্থিত কারণ আল্লাহ বলেছেন ওলাকিহা আমরা সর্বনিম্ন আসমানকে নক্ষত্ররাজি দিয়ে সজ্জিত করেছি অর্থাৎ সমস্ত নক্ষত্ররাজি সর্বনিম্ন আসমানে অবস্থিত আর সমস্ত নক্ষত্ররাজ সর্বশেষ সীমানায় মানুষ এখনও পৌঁছতে পারেনি আর এই সুবিশাল সৃষ্টি সুযোগ পেয়েছিলেন এটি ছিল অনন্য সাধারণ এক সফর অতিক্রম করে সামনে যাওয়ার পর তিনি আরও ওপরে ওঠেন শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করেন এটাই ছিল তার ভ্রমণের চূড়ান্ত গন্তব্যস্থল আল্লাহ আল্লাহ তাকে প্রতিদিন পঞ্চাশালাত আদায় করার নির্দেশ দিলেন্লাহাম বলেন আমি ফিরে আসছিলাম পথি মধ্যে মুসল সাথে দেখা তিনি আমাকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনাকে কি বলেছেন আমি বললাম আল্লাহ তালা আমার উম্মতকে প্রতিদিন পঞ্চাশ ওয়াক্ত সালাত আদায় করার হুকুম দিয়েছেন মুসলা বললেন আপনার উম্মত তা পালন করতে পারবে না আমি আপনার আগে অনেক লোককে দেখেছি এবং আমার কম বনি ইসরায়েলের সাথে দীর্ঘ সময় কাটিয়েছি মানুষের ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে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 সালাতের সংখ্যা আরও কিছু কমিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালাকে অনুরোধ করুন রসুল্লাহাম আবার আল্লাহ গেলেন আরো দশ ওয়াক্ত কমিয়ে দেয়া হল ফিরতি পথে মূসা তাকে আবার জিজ্ঞেস করলেন রসুল্লাহ তাকে জানালেন যে আল্লাহ তালা সালাতের সংখ্যা কমিয়ে তিরিশ ওয়াক্ত করার নির্দেশ দিয়েছেন মূসা সালাতের সংখ্যা আরও কমিয়ে আনার জন্য ফিরে যেতে বললেন. মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম আবারও ফিরে গেলেন এবং এবারও দশ কমিয়ে দেয়া হলো। মুস্তা এই কথা শুনে আবার যেতে পারলেন এবার কমিয়ে দশ করা হল মুস্তার উপদেশ অনুযায়ী মোহাম্মদ সাল্লা আলাইসালাম আবার গেলেন এবার কমিয়ে পাঁচ ওয়াক নির্ধারণ করা হলো। তিনি ফিরে এসে মুসা আল্লাহিস্লামকে তা জানালেন মুসা আল্লাহিস্লাম বললেন মুহাম্মদ মানুষ সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা আছে আমি বনি ইসরা সাথে ছিলাম আপনার উন্মাতের জন্য এটাও কষ্টকর হবে আপনি আবার ফিরে যান এবং আরও কমিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালাকে অনুরোধ করুন মুহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বললেন আবার অনুরোধ করতে আমি লজ্জাবোধ করছি আমি আর পারব না মুহম্মদ সাল্লু আলাইস্লাম ও মুসাই আল্লাহ সাল্লামের ব্যক্তিত্বের মাঝে বেশ কিছু পার্থক্য আছে মুসা আল্লাহ সালাতের সংখ্যা কমানোর জন্য আল্লাহ তালার কাছে তর্ক করতে দ্বিধাবোধ করতেন না মুসাইল্লা হচ্ছেন সেই নবী যিনি আল্লাহ আল্লাহতালাকে বলেছিলেন তিনি আল্লাহকে দেখতে চান অথচ আল্লাহ তালাই তার সাথে কথা বলেছিলেন যার সুযোগ অন্য কোন নবী পাননি তারপরও মুসাআ কথা বলে কি ঘটেছিল তাকে ঘুষি মেরেছিলেন এবং এতে মৃত্যুর ফেরেস্তার চোখ ভালোভাবেই আঘাতপ্রাপ্ত হয়েছিল আল্লাহ প্রেরিত সমস্ত নবীরা উদ্দেশ্য ও লক্ষ্য একই ছিল কিন্তু তাদের এক ব্যক্তিত্ব এক এক রকম ছিল এদিকে মোহাম্মদ সাল্লা সালাতের সংখ্যা কমানোর জন্য যেতে লজ্জা পাচ্ছিলেন ঠিক এই সময় তিনি একটি কণ্ঠস্বর শুনতে পেলেন এটাই আপনার উম্মাদের জন্য নির্ধারণ করা হয়েছে প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে তবে এর জন্য পঞ্চাশ ওয়াক্তের পুরস্কার দেওয়া হবে সেই একই রাতে রসুল্লা সাল্লাই দুনিয়াতে ফিরে আসেন এরপর তিনি উম্মে আয়মানের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন তিনি বলেন আমি রাতে জেরুসালাম গিয়ে ফিরে এসেছি উম্মে আয়মান বললেন হে আল্লাহ রসুল এই কথা আপনি কাউকে বলবেন না কেউ আপনার কথা বিশ্বাস করবে না সবাই বলবে এটা অবাস্তব ঘটনাকে ঠিকই বিশ্বাস করেছিলেন কিন্তু তিনি আশঙ্কা করছিলেন যে অন্য লোকেরা এই কথা বিশ্বাস নাও করতে পারে আর কোরাইশ মুশরিকরা তো এ কথা নির্ঘাত করিয়ে দিবে যেখানে জেরুসালাম যেতে প্রায় এক মাস সময় লাগে সেখানে রসুল্লাহ সাল্লাম এক রাতের মধ্যেই সেই জায়গায় গিয়েছিলেন শুধু তাই নয়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 তিনি উত্তর দিলেন হ্যাঁ অবশ্যই পারব আবুজাহেল বেশ খুশি মনে কোরাইসে ডাকতে লাগল এটা ছিল তার জন্য মুহাম্মদকে পাগল প্রমাণ করার জন্য সুবর্ণ সুযোগ সে সবাইকে ডাকতে লাগল হে কোরআসের লোকেরা এদিকে এসো শুনে যাও সবাই উপস্থিত হলে সে রসুল্লা সাল্লু আলাইস্লামকে বলল হে মুহাম্মদ তুমি কিছুক্ষণ আগে আমাকে যা বলেছ তা তোমার লোকদেরকে শোনাও দেখি রসুল্লা কোন রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া বা অস্বস্তি ছাড়াই তাদেরকে বললেন আমি গতরাতে গিয়ে ফিরে এসেছি। উপস্থিত লোকেরা এই কথা শুনে হাসাহাসি করতে করতে দিয়ে অবজ্ঞা হাসাহাস এই ঘটনা তাদের জন্য এক চরম বিনোদনের জন্ম দিল পরিস্থিতি খুব অস্বস্তিকর হয়ে উঠল চারপাশের মানুষেরা এই ঘটনা নিয়ে মজা করছে হাসি চারটা করছে হাততালি দিচ্ছে সেখানে তখন এমন কিছু লোক ছিল তারা নিয়মিত জেরুসালাম যেত তারা রসুল্লাহসাল্লু আলাইসালামকে মসজিদের বর্ণনা দিতে বলল জেরুসালামের বর্ণনা দিতে বলল রসুল্লাহ সাল্লাম বলেছেন আমি জেরুসালামের বর্ণনা দেয়া শুরু করলাম এবং এক সময়ে আমি আটকে গেলাম রসুল্লাহসাল্লু আলিয়া সেখানে খুব বেশি সময় কাটাতে পারেননি তাই তিনি ওই জায়গার খুটিনাটি বর্ণনা মনে করতে পারছিলেন না এরপর রসুল্লাহসাল্লু আলাইসালাম বলেছেন তখন আল্লাহ তালা আমাকে জেরুসালেম দেখালেন এবং আমি এর বিস্তারিত বর্ণনা তাদেরকে শোনাতে লাগলাম প্রতিটা পাথরের প্রতিটা ইটের তখন লোকেরা অবাক হয়ে গেল তারা স্বীকার করতে বাধ্য হল যে তিনি একেবারে নিখুদ বর্ণনা দিয়েছেন তবে ইভেন শাকের আরেকটি বর্ণায় অন্য একটি জিনিসও উল্লেখ করা আছে সেখানে বলা হয়েছে যখন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মক্কায় ফিরে আসছিলেন তখন তিনি কুরাইশের একটি কাফেলা দেখতে পান সেই কাফেলাটি তাদের একটি উঠ হারিয়ে ফেলেছিল রসুল্লাহ সাল্লু আলাইস্লাম ভ্রমণকালে উপরে ছিলেন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 এই ভ্রমণের মধ্যে আরও অনেকগুলো ঘটনা আছে যেমন নবীদেরকে রসুল্লাহ সাল্লুসেন দেখেছেন তাদের সাথে কথা বলেছেন বায়দুল মামর দেখেছেন সিদ্ধাতুর মুন তাহার বিশদ বর্ণনা করেছেন হাদিস এবং সিরাতে ইসরাওয়াল মেয়েরাজের আরও অনেক বর্ণনা পাওয়া যায় তবে সেই বর্ণাগুলো ছড়ানো ছিটানো ভ্রমণের ঠিক কোথায় ঘটেছে এবং কখন ঘটেছে সেগুলো পরিষ্কার নয় আপাত পরস্পর বিরোধী কিছু বর্ণনা আছে মেয়েরাজের ঘটনা নিয়ে আরো অনেক জাল বর্ণনা আছে কাজেই এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করা জরুরি এবং আরেকটা বিষয় পুরো মাক্ষী জীবনের যত হাদিস আছে সেগুলো সবগুলো একত্র করলে মেয়েরাজের যতগুলো হাদিস আছে তার চেক সংখ্যায় কম হবে প্রথম একটি ঘটনা উল্লেখ করা যাক দুধ পানি মধু এবং মদের পাত্রের ঘটনা এই ঘটনাটার বেশ কয়েকটা ফার্সন আছে একটি বর্ণায় এসেছে বায়তুল মাক্তিসের সলাত আদায় করার পর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 এর একটি অর্থ আছে দুধ হচ্ছে বিশুদ্ধতার প্রতীক হৃদায়তের প্রতীক অন্যদিকে মদ হচ্ছে পথভ্রষ্টতার প্রতীক আল্লাহ রসুল সাল্লু যখন দুধের পাত্র বেছে তখন জিব্রিল বললেন আপনি হৃদায়ত লাভ করলেন এবং আপনার উম্মত হৃদায়ত লাভ করল দ্বিতীয় ঘটনা নবীদের সাথে কথোপকথন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন অন্য নবীদের সাক্ষাৎ পেলেন তাদের সাথে কি বিষয়ে কথা বলেছিলেন তাদের আলোচনার একটি টপিক ছিল শেষ জামানা বা বিচার দিবস ইব্রাহিম আলাহিসাল্লাম এবং মুসাই আলাহাই এই ব্যাপারে তেমন কিছু জানতেন না কিন্তু এই ব্যাপারে ইসা আল্লাহামের কিছু জ্ঞান ছিল আমরা জানি শেষ জমানায় ইসা আলাইসাল্লাম আবার ফিরে আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন এরপর আগমন ঘটবে ইয়াজুজ এবং মাাজুজের তারা পৃথিবীর সমস্ত পানি খেয়ে ফেলবে এরপর ইসা আলাহিস্লাম আল্লাহর কাছে তোয়া করবেন এবং এরপর ইয়াজুজ এবং মাজুজ মারা যাবে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 তোমার উম্মাহকে আমার সালাম দিও তাদেরকে বলে দিও জান্ন অর্থাৎ আমরা যদি একবার করে একটি তাসমিহী পাঠ করি তাহলে জান্নাতে একটি করে গাছ জন্ম নেবে নবীরা দেখতে কেমন ছিলেন সেটা আমরা এই ইসরাব আল বর্ণনা থেকে জানতে পারি সিরাত এবিন হিসাবে বর্ণিত এবিন বলেন ইমাম জোহরি সাঈদ বিন মুসাই ইব্রাহিম থেকে বর্ণা করেন যে রসুল্লাহামের সফরে ইব্রাহিম আলাইসাল্লাম মুসা আলাইসাল্লাম এবং ঈসা আলাইসাল্লামকে দেখে এসে কাছে তাদের আকার আকৃতিও বর্ণনা করেছিলেন তিনি বলেছিলেন দৈহিক গঠনের দিক দিয়ে তোমাদের সাথী অর্থাৎ আমি অপেক্ষা আর কাউকে ইব্রাহিম আলাহামের সঙ্গে বেশি সাদৃশ্যপূর্ণ দেখিনি আর তোমাদের সাথীর সাথেও বেশি সাদৃশ্যপূর্ণ হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ছাড়া কাউকে দেখিনি আর মুস আলাই সম্পর্কে বলেন তিনি বাদামী বর্ণের দীর্ঘকায় হালকা পাতলা কোকরা চুল বিশিষ্ট উন্নত নাসিকাচুক্ত লোক অনেকটা আজদের শাখাকত্র শানু আর লোকদের মতো। আর তিনি ইসা আলাই সম্পর্কে বলেন তিনি তো লাল বর্ণের মাঝারি আকৃতির লোক তার চুল ছিল সোজা চেহারায় অনেক তিল ছিল মনে হচ্ছিল তিনি যেন সবই গোসলখানা থেকে বের হয়েছেন মাথা থেকে পানি পড়ছিল অথচ তার মাথায় কোন পানি ছিল না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 সিদ্দারুল মুন্তাহা বুখারীর একটি হাদিসে এসেছে নবীজি যখন সপ্তম আসমানে ইব্রাহিম আলাহালামকে অতিক্রম করলেন তখন সিদ্দারুল মুন্তাহা দেখেছেন আবার মুসলিমের হাদিসে এসেছে ষষ্ঠ আসমানে তিনি দেখেছেন। মতে এই গাছটি এতই বড় যে এর গুরি বা কাণ্ড হচ্ছে ষষ্ঠ আসমানে আর শাখা পোশাখাগুলো বিস্তৃত সপ্তম আসমানে এই সিদ্দ্রুল মুন্তাহায় রসুল্লা সাল্লু আল্লাহাম জিবিলকে তার সত্যিকার আকৃতিতে দেখেছিলেন জিবিলের সত্যিকারের আকৃতিতে তার আছে ছয়শ পাখা এক একটি পাখা আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত আল্লাহ তালা কুরানে বলেন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 নিশ্চয় সে তার রবের বড় বড় নিদর্শন দুই দেখেছে কম যা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন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 অতপর তিনি তার বান্দার প্রতি যা ওহি করার তা ওয়াহি করলেন এই আয়াতের বরাদ দিয়ে একজন মাসরুখ নামের একজন তাবই যিনি ছিলেন ছাত্র তিনি আয় সারাজ আহাকে জিজ্ঞেস করেন উমুল ইন আপনাকে একটি প্রশ্ন করতে চাই আপনি রাগ করবেন না আচ্ছা এই আয়তে কি বলা হচ্ছে না নবীজি আল্লাহকে দেখেছেন তাদের মাঝে দুই ধনুকেরও কম দূরত্ব ছিল আই সারদ আনহাব উত্তরে বললেন সুবাহান আল্লাহ তোমার এই কথা শুনে তো আমার গায়ের রোম খারাপ হয়ে গেল তুমি যা জিজ্ঞেস করেছ তা আমি সবার আগে নবীজিকে জিজ্ঞেস করেছিলাম এই আয়াতে জিব্রিলের কথা বলা হয়েছে আল্লা সুবাহ আলার কথা না আই সার্দ আনহা অন্যত্র বলেন যে বলে নবীজি আল্লাহকে দেখেছেন সে মিথ্যা বলেছে কেন না আল্লাহ তালা কোরআনে বলেছেন কোন দৃষ্টি তাকে দেখতে পারে না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 আল্লাহ তালাকে এই দুনিয়াতে দেখা সম্ভব নয় যা আমরা ক্ষেত্রে দেখেছি তবে মুমিনরা আল্লাহকে দেখতে পাবে চার নাম্বার ঘটনা কলম আহম বাইমের পর আল্লাহ এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে তিনি কলমের লেখন শব্দ শুনতে পাচ্ছিলেন এটা কোন কলম এটা হচ্ছে আল্লাহতালার প্রথম সৃষ্টি যা আমরা আল্লাহ রসুল সাল্লাহু আলাইস্লামের একটি হাদিস থেকে জানি কেয়ামত পর্যন্ত যা কিছু হবে তার সবকিছু এই কলম দিয়ে লেখা হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহাম যখন কলমের লেখা শব্দ শুনতে পাচ্ছিলেন তখন তিনি এমন এক অবস্থানে যেখানে তার সাথে আর কেউ ছিল না এমন এমনকি জিবিলন এটা আল্লাহ রসুল সাল্লা আলাইস্লামের প্রতি আল্লাহর বিশেষ এক অনুগ্রহ যে তিনি এমন এক স্থানে উন্নীত হয়েছিলেন যেখানে আর কেউ কখনো যাবার অনুমতি পায়নি পাঁচ নম্বর ঘটনা মু মিনাতু আলে ফিরাওয়া মেয়রাজের এক পর্যায়ে সম্ভবত যখন নবীজিকে জান্নাত দেখানো হচ্ছিল তখন নবীজি সাল্লাহ আলাইস্লাম খুব মনোমুগ্ধকর একটি ঘ্রাণ পেতে থাকেন তিনি জিব্রিলের কাছে জানতে চাইলে জিব্রিল বললেন এ হল ফের কন্যার চুল আচরানো দাসী ও তার সন্তানদের সুগন্ধ সেই দাসী ছিলেন ফের মেয়ের পার্সোনাল বিউটিশিয়ান বা হেয়ার ড্রেসার তার কাজ ছিল ফের আউনের মেয়ের চুল আচরানো একবার চুল আচরানোর সময় হাত থেকে চিনুনিটা পড়ে যায়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 তখন সেই দাসী আর তার বাচ্চা কাচ্চাদের শাস্তি দিতে চাইল সে আদেশ করল তাম একটি গরুর মূর্তি বানিয়ে পুড়িয়ে গরম করা হোক আর সেখানে সেই দাসী এবং তার বাচ্চা কাচ্চাদের সেই দাসী ভয় পেলেন না ফির আউনকে বললেন ঠিক আছে তোমার কাছে একটা অনুরোধ আছে ফির আউন জিজ্ঞেস করলো কি অনুরোধ সেই দাসী সেই মীনা বললেন আমি চাই আমার এবং আমার বাচ্চা কাচ্চাদের মৃত্যুর পর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 এই আয়াত পড়লে তাহাজ আদায়ের সব পাওয়া যায় আমরা একটু আগে উল্লেখ করেছি মেয়েরাজের ঘটনা নিয়ে অনেক জাল বর্ণনা প্রচলিত আছে তার মধ্যে একটি বহুল প্রচলিত ঘটনা হচ্ছে। যখন আল্লাহর সাথে দেখা করতে যান তখন আল্লাহ জিজ্ঞেস করেন তুমি আমার জন্য কি এনেছ এবং রসুল্লাহ সাল্লু সাল্লাম উত্তর দিলেন আত্মাহিয়াহি ওসালু এই দোয়াটি অর্থাৎ তাসাহুদ যেটা আমরা নামাজে পড়ে থাকি কিন্তু বিজ্ঞ উলামাদের মতে এই ঘটনার কোন ভিত্তি নেই আরও একটি মজার ব্যাপার হচ্ছে মালিকি এবং সাফি মাহহাবে একটু ভিন্নভাবে আত্মাহাত পড়ার প্রচলন আছে যেমন মালিকি মালিকী মাঝহাকিয়াতফি মাঝহে আত্তাহিয়াত মুবার এভাবে শুরু করারও প্রচলন রয়েছে সুতরাং যেই দোয়াটি আমরা নামাজে পড়ি এবং যেটা আল্লা রসুদ সাল্লাম আল্লাহর কাছে বলেছিলেন সেটা আসলে পরিবর্তন হবার সম্ভাবনা খুবই কম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 দুই নম্বর মুসাআস্লামের সাথে রসুল উল্লাহ সাল্লাইসাল্লামের কথোপকথনের বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় দিকে ইঙ্গিত করে আল্লাহ তালা যখন পঞ্চাশ বাক্স সালাদ আদায় করা নির্দেশ দিলেন তখন মোহাম্মদ সাল্লাই তা মেনে নিয়েছিলেন কিন্তু পরবর্তীতে মুসা আলাহিস্লামের সাথে তার দেখা হলে তিনি তাকে বলেছেন আপনার ওম্মত তা পালন করতে পারবে না মুসা আল্লাহিসাম তা দীর্ঘদিনে নবুয়তের অভিজ্ঞতা থেকে এই উপদেষ্টা দিয়েছিলেন এটাই অভিজ্ঞতার মূল্য তাত্ত্বিক গ্যাডি সবকিছু নয় অভিজ্ঞতারও প্রয়োজন আছে মানুষের ব্যাপারে আমার অনেক অভিজ্ঞতা আছে আপনি নতুন কিন্তু আমি আমার জীবনের অধিকাংশ সময় বনি অধিকাংশের মতো এক কম সাথে তাই বলছি আপনার উম্মত এত সালাত তাদের করতে পারবে না আপনি গিয়ে তা কমিয়ে আনুন মুসা আল্লাহলাম তার অভিজ্ঞতা ঝুলি থেকেই রসুল্লাহ আল্লাহ সাল্লামকে এমন উপদেশ দিয়েছিলেন মুসার নিজ জীবন থেকে এই বিষয়টি আরও স্পষ্টভাবে বোঝা যায়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 আল্লাহ তালা যখন নবীজিকে পাঁচ ওয়াক সালাদ নির্ধারণ করে দিলেন তখনও মুসা আলাহিসাম বলেছিলেন পাঁচ ওয়াক সালাত আদায় করাও এই উন্মতের জন্য কষ্টকর হয়ে পড়বে মুসা আলাহি সাল্লাম আসলে ঠিকই বলেছিলেন বর্তমানে মুসলিমদের অধিকাংশই প্রতিদিন পাঁচ ওয়াক সালাত ঠিকমতো আদায় করে না অনেকে নিজের ইচ্ছানুযায়ী সালাদ আদায় করে অর্থাৎ কিছু আদায় করে আবার কিছু বাদ দেয় আবার অনেকে কিছুই করে না আল্লাহ মুসা আলাহিস্লামের উপর রহম করুন যিনি মুসলিম উম্মার জন্য নামাজকে সহজ করে দিয়েছেন যদি প্রতিদিন পঞ্চাশ ওয়াক্স সালাদ আদায় করা লাগত তবে কতই না কষ্টকর হত মুসা নিঃসন্দেহে ধন্যবাদ পাওয়ার যোগ্য প্রকৃতপক্ষে নবির হাসুন্দ্রের মধ্যে যে প্রতিযোগিতা বিদ্যমান ছিল তাতে কোন রকম হিংসা বিদ্বেষ ছিল না বরং তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল ছিলেন রসুল উল্লাহ সাল্লামকে দেখে মূসা আল্লাহ ইসলামের কেঁদে ফেলার কারণ ছিল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 আল ইসরাবাল মিরাজের ঘটনা থেকে আরেকটি শিক্ষণীয় বিষয় হল সালাতের গুরুত্ব ইসলামের সকল ইবাদ আদেশ নাজিল হয়েছে সাক্ষাতে এই আদেশ দেয়া হয়েছে মুসাল্লাহ ইসলাম যখন তুর পর্বতের উপর আল্লাহাল সাথে সরাসরি কথা বলেছিলেন তখন আল্লাহালা বন ইসরাইলের জন্য সালাতের বিধান নির্ধারণ করে দেন অর্থাৎ এই ক্ষেত্রেও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 আর ওই সময়ে মুসা আল ইসাল্লাম রিসালাতের দায়িত্ব পেয়েছিলেন চল্লিশ বছর বয়সে রসুল হওয়ার পর পরই মুসাকে সালাতের নির্দেশ দেয়া হয়েছিল প্রথমে এবং পরে সালাতের নির্দেশ এতেই বোঝা যায় সালাদ মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ রসুল্লাহ বলেছেন মুমিন ও কাফেরদের মধ্যে পার্থক্য হল সালাদ আদায় না করা এমনকি ঠিক সময় সালাদ আদায় না করাও একটি গুণা উল ইকলীন অনম্বল মি বীন মিল দুদম মন্মলন ওমী মনহমলন মানুষিমি দু মিলমী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 মুসলিম আলিমগন বলেছেন যে শত্রুপক্ষের উপর নজরদারি করার সময় আঙ্গুল দিয়ে ইসারায় করা যাবে শিক্ষা, প্রত্যেক পরীক্ষা বা কষ্টের পর আল্লাহ বান্দাকে স্বস্তি দেন নুবের সপ্তম বছরের পর পরবর্তী তিনটি বছর ছিল কঠিন একটা সময় প্রথমত এই তিন বছর নবী সাল্লু আলাইস্লাম তার অনুসারী এবং তার গোত্র লোকদের নিয়ে শেরে আবু তালিবে অবরুদ্ধ অবস্থায় কাটান দ্বিতীয়ত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 কুরাইসদের বলেছেন তার সাথে রাতের বেলা কি হয়েছে বাতিলের সামনে আমাদের এমনই হওয়া উচিত কুরাইশের লোকেরা যখন আল ইসরাওয়াল মেয়েরাজের ঘটনা নিয়ে হাসি ছাড়টা করছিল তখন আবু বকর রাজিউল্লাহ আহু সেখানে ছিলেন না তিনি যখন মক্কায় প্রবেশ করছিলেন তখন কেউ একজন তার কাছে গিয়ে বলল আপনি জানেন কি হয়েছে মুহাম্মদ দাবি করেছে যে তিনি এক রাতের মধ্যেই জেরুসালেম গিয়ে আবার ফিরে এসেছেন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 আল্লাহ ইব্রাহিম ওয়াদা করেছিলেন যে জেরুসালামের অভিভাবকত্ব ইব্রাহিমের উত্তরস্বরীদের দেওয়ার তবে তিনি সেটা তার জীবদ্দশায় দেখে যেতে পারেননি তার উত্তরস্বরী ইউসবিন নুনের জীবদ্দশায় জেরুসালামের কর্তৃত্ব মৌমিনদের হাতে দেওয়া হয় বনি ইসরায়েল যতদিন পর্যন্ত সত্যের পথের অনুসারী ছিল ততদিন পর্যন্ত আল্লাহতালা তাদেরকে এই পবিত্র ভূমিতে অবস্থান করতে দিয়েছিলেন কিন্তু যখন তারা আল্লাতাল দিন থেকে বিচ্যুত হয়ে পড়ল নবীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিল তাদেরকে খুন করতে লাগল এমনকি এইস আলাইসালামকে হত্যা করার চেষ্টা চালাল তখনই আল্লাতালা তাদের কাছ থেকে জেরুসালেম কেড়ে নিলেন এবং এই পবিত্র ভূমির দায়িত্ব ইসমাইল আলাহিসাল্লামের উত্তসরীদের উপর অর্পণ করলেন আর এই কারণেই জেরুসালেম এখন মুহাম্মদ সাল্লু আলহ্লাম ও তার উম্মতের ভূমি যুগ যুগ ধরে নবী রসুলগঞ্জ যে বাণী প্রচার করেছেন সর্বশেষ রসুল মোহাম্মদ সাল্লাম সেই একই বাণীর বাহক এখন তিনি আদম আলাহিসামের সমস্ত সন্তানের নেতা যে কারণে বলি ইসরায়েলকে জেরুসালেমের কর্তৃত্ব দেওয়া হয়েছিল সেই একই কারণে মোম্মতে মোহাম্মাদীকে জেরুসালেমের কর্তৃত্ব দেয়া হয়েছে কারণটি ছিল তাও মুসাল্লাহাম যেমন তার জীবদ্দশায় জেরুসালেম জয় করতে পারেননি কিন্তু তারই অনুসারেই ইউসবিন নুন আলাইস্লামের সময়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 এজন্য অমর আব্দুল খতাব রাজ আহু জেরুসালামে চাবি নেয়ার জন্য মদিনা থেকে জেরুসালাম এসেছিলেন পরবর্তীকালে এক সালে ক্রুসেডাররা জেরুসালেম ছিনিয়ে নেয় এবং সালাউদ্দিন আলাই আইউবি অষ্টআশি বছর পর জেরুসালামকে আবার মুক্ত করেন এরপর থেকে ১৯১৭ সাল পর্যন্ত জেরুসালেম মুসলিমদের কর্তৃত্বে থাকে ১৯১৭ সালে ব্রিটিশরা জেরুসালাম দখল করে এরপর আস্তে আস্তে সেখানে ইহুদীদের মাইগ্রেশন শুরু হয়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 পরে ছয়টি আয়াতে আল্লাহ তালা ইহুদিদের ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন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 لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًا كَبِيرًا فَإِذَا جَاءَ وَعْدُ أُولَاهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَنَا أُولِي بَأْسٍ شَدِيدٍ বাদল উনি বি শিদি সূল وَكَانَ ও সৌল তু নদন লুমু করিম দু অদনি নজাল অসর নিয় ইসল তুম আহসল তুম লি অস তুম জাবহ কুম ও দু মসজিদ كَمَا হলু অলি অল মসজিদ কম দু অত বিরো আল উথ আর আমি মুসাকে কিতাব দিয়েছি এবং তা বনী ইসরায়েলের জন্য পথ নির্দেশ বানিয়েছি যেন তোমরা আমাকে ছাড়া কোন কর্মবিধায়ক না বানাও সে তাদের বংশধর যাদেরকে আমি নুহায়ের সাথে আরোহণ করিয়েছিলাম নিশ্চয়ই সে ছিল কৃতজ্ঞবান্ধা আর আমি বনি ইসরায়েলকে কিতাবের সিদ্ধান্ত জানিয়েছিলাম যে তোমরা জমিনে দুবার অবশ্যই ফাঁসাদ করবে এবং অধ্য দেখাবে মারাত্মকভাবে অতপর যখন এই দুই এক প্রথম ওয়াদা আসলো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 এরপর যখন পরবর্তী ওয়াদা এল তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম যাতে তারা তোমাদের চেহারা সমূহ করে দেয় আ যেন মসজিদে ঢুকে পড়ে যেমন ঢুকে পড়েছিল প্রথমবার যাতে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় যা ওদের কর্তৃত্ব ছিল সুরা আল ইসরা আয়াত দুই থেকে সাত সুরা ইসরায় আল্লাহ ইহুদিদের দুটো বিপর্যয়ের কথা উল্লেখ করেছেন ইভেন কাসিরের মতে ইহুদিদের প্রথম বিপর্যয় ঘটেছিল খ্রিস্টপূর্ব পাঁচশো সালে পারস্যদের হাতে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 জাতীয়তাবাদ কিংবা অন্য কোন আদর্শের জন্য সংঘটিত হয়েছে ইসলামের পতাকা তলে হয়নি ইলাহা, ইল্লাহ কায়েম করার জন্য হয়নি মুসলিম দেশের শাসকরা সেই যুদ্ধ করেছিল রাজনৈতিক স্বার্থে তাদের আনুগত্য আল্লাহ সোহানওয়ালার প্রতি ছিল না প্রকৃত মুসলিম উম্মাহ এখনও ইহুদিদের সাথে যুদ্ধ করেনি যার কারণে আগের যুদ্ধগুলোতে ইহুদিরা বিজয়ী হয়েছিল কিন্তু ভবিষ্যতে সেই যুদ্ধটি হবে ভিন্ন রকম এই বিজয় আসার কারণ হল মুসলিমরা এই যুদ্ধ এই কারণে করবে যে তাদের যারের পরিচয় হল তারা মুসলিম হাদিস থেকে আমরা জানি সেই যুদ্ধে ইহুদিরা পাথরের পেছনে গাছের পিছনে লুকিয়ে আশ্রয় খুঁজবে আর তখন পাথর আর গাছগুলো মুসলিমদের বলে উঠবে হে মুসলিম হে আব্দুল্লাহ আমার পেছনে একজন ইহুদি আছে তাকে হত্যা করো শুধু গারকাত গাছ চুপ করে থাকবে আমরা দেখতে পাচ্ছি পাথর অথবা গাছ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 রিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন অর্গ অথবা ফেসবুক পেজ ডবু ডেসবুক ডট কম স্ল্যাশ রেইনডস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডবল ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া 2, 0, 1,